الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونرعوذ بالله من سرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مغل له ومن يغلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده صلى الله تعالى عليه وعلى آله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا হকিম হজরত সদর মহতরম হজরত উলামায়াম বুজুগান اسلام. আল্লাহাক সুবান রাখ ও শুকর যে আল্লাহাক আমার মতো নগণ্য অসুস্থ বন্দাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দিন দ্বারা মদারেজ হাটা জামিয়া আহ বাক্সি জল সায় যোগদান করার তহসিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি মনে করি আমার মতো আপনারা যারাই আজকের এই মাহফিলি আসছেন এদের অধিকাংশই মাহবিল থেকে বড় উদ্দেশ্য আমাদের মুরব্বী সারা বাংলাদেশের ওলামাই ক্যারামের মুরব্বী হজরত মোহতাম সাহ দাম বরকম সময় এবং দোয়া নেওয়া তো আল্লাহর অলি থেকে দোয়া পাওয়া এটার একটা নির্দিষ্ট প্রসেস আছে একটা বিষয়ের পরে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে মুরব্বীরা আদেশ করছেন এইসাবে আমি একটা হাদিস পড়েছি প্রথম বলতে চাই দুনিয়ার মানুষ অন্যায় বা গুণার কাজ কেন করে তার প্রতিকারে কি উপায় এই ব্যাপারটা নিয়ে যুগযুগে চিন্তাবিদ দার্শনিক সমাজবিদদের মত আর পথের নেই কেউ মনে করেন অশিক্ষা বা নিরক্ষরতাই সমস্ত অপরাধের মূল গণমুমুখী শিক্ষাকেন্দ্র খুলে মানুষকে শিক্ষিত করে তুললে অপরাধ থাকবে না কিন্তু বাস্তবতার আলোল তাদের এই কথাটি না। আপনাদেরকে জিজ্ঞাসা করি বর্তমান সমাজের দুর্নীতি অশিক্ষিতরাই বেশি করে না শিক্ষিতরা বেশি করে তাহলে অশিক্ষাই সমস্ত অনাচারের মূল এ কথা বাস্তবতার সঙ্গে টিকে না কেউ মনে করে দরিদ্রতাই সমস্ত অনাচারের মূল সুতরাং সুদ্ভিত্তিক ব্যবসা বাণিজ্য प्रसरण कर सब अर्थनि स्वयं सम्पूर्ण कराएति जिज्ञासा कर गरीबे बसि करें बड़ बड़ी बसि एक बास्तवता आलो के टिका ना कथा समाज प्रवर्तक मिस्टर लेलिन সে বলছে পার্সোনাল প্রস্তারের মূল ব্যক্তি মালিকানা সুতরাং করে সবাইকে মালিকানার থেকে সরাইয়া সবকিছু মালিক সরকারকে করে দাও তাহলে আর সুর ডাকাতির রাজধানী থাকবে না বাস্তবতার আলোকে দেখা যায় এই কথাটা মানব জাতির জন্য তো খাটেই না এই কুকুর বিড়ালের জন্য কুকুর বিড়াল মারামারি করে না কথা কন্যা তো কুকুর বিড়ালের কোনো মালিকানা আসেনি মালিকানা যদি সব মারামারির মূল কারণ হয় তাহলে কুকুর বিড়াল কোন মারামারি করে গরু কেন গুটাগুতি করে তাই এই কথাটা বাস্তবতার আলোকে টিকে না এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছেন আর তার প্রতিকারের রাস্তা দেখিয়েছেন কিন্তু দুনিয়ার গুণা অন্যাসার দুর্নীতি হয় নেই কারণ তাদের থিওরি মধ্যেই ভুলছিল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ থিউরু দিয়েছেন রুসুল আরাবি সাল্লাম কুজুর বলেন সব্য দুনিয়া রাস ও কুল্লে খাতিয়া দুনিয়ার সমস্ত অনাসারের মূল দুনিয়ার প্রতি মাত্রার দীপ্ত দুনিয়ার খাহেস এটাই সমস্ত অনাসারের মূল কুকুর মারামারি করে এই গরুটার গোষ্ঠ আমি খাবো তুমি খাইতে ফিরবো না এর মোহব্বত এবং দুনিয়াতে আসল অনাসাদ দূর করতে হইলে এই কথার বিকল্প নাই যে দুনিয়ার মহব্বত কমাও দুনিয়ার মোহব্বত আবার তিন ব্যাগে বিভক্ত দুনিয়ার মহব্বতকে तीन बेग विभक्त हाल हूब्बु शजिंग मत अन्या समस्त प्रशासन जावत शक्ति व्ययत तरफ कथा उपदेश व्यय करफ्टिजिंग कमेना शाहव আস্তে আস্তে আপনার মন থেকে দুনিয়ার মহব্বত কমে যাবে হাকিমুল হজর তাহা নবী রহমতুল্লাহ এক জায়গায় লিখছেন কোন আল্লাহ নিকট বয়স হওয়ার আসল উদ্দেশ্য মহব্বতে আল্লাহাবান আল্লাহ অর্জন করা আল্লাহ ভয় আল্লাহর অর্জন করা। যত বেশি আসবে মাকরুকের ভয় তত কমে যাবে আল্লাহর মহব্বত যত বেশি আসবে গ্যার উল্লাহর মহব্বত দিল থেকে চলে যাবে এটাকে অর্জন করা হলো আল্লাহ কাছে যাওয়ার সহবত অর্জন করার সহবত যাওয়ার একমাত্র উদ্দেশ্য এখন আমার আলোচ আটটা আগে হকানি ওলামাই ক্যারামে অনৈক্য তার ভয়াবহ পরিণাম হকানি ওলামাই ক্যারাম আমার দৃষ্টিতে যারা আলে হক তথা বর্তমান যুগের জন্য মশলকের দেওয়া অনুসারী তারাই হকানি ওলামাই ক্যারাম দেওবন্দী হইতে হইলে দেবন মাসায়েরে বাংলা দেয়বন্দির ছাত্র কিন্তু দেওবন্দী নয় কোন কয় মাসা পড়লেই দেওবন্দী হবে তাও নয় আ কাবরের মসলক তাদের আমল তাদের কেদার এইগুলা যারা মূলত তারাই দেওবন্দি তো দেওবন্দি হকানি ওদের মধ্যে শাহাতের মতো দোষ থাকা আমি অস্বাভাবিক মনে করি এটা অবশ্য নাই কিন্তু বাকি দুইটা কব্যে যাহ ক্ষুব্বে মার এই দুইটাই আমাদেরকে গ্রাস করতেছে হকা নিয়ত নষ্ট করতেছে সমাজে আমি বড় কি বড় আলেম বড় ওয়াইজ বড় মহাদেশ পরিচিত ভাই কিন্তু মালের মহব্বত মানে ইজে উদাহরণস্বরূপ বলছি নামে একটা জিনিস বর্তমান বাংলাদেশের সহ সারা বিশ্বে প্রায় চালু হজরত আল্লামা তৈকি উসমানী দাম বরকাত অত্যন্ত এখলাস এবং দরদ নিয়া সত্যিকার ইসলামিক ব্যাংক কিভাবে চলতে পারে তার একটা রূপরেখা দেখিস কিন্তু ব্যাংক যারা প্রতিষ্ঠা করে যারা চালায় এরা ওনার নাম বিক্রি করে ওনার সেই রূপরেখাকে পুরোপুরি বাস্তবায়ন বা অনুসরণ করে না যাতে করে পাকিস্তান থেকেই ইন্ডিয়া থেকেই পাকিস্তান থেকে বহুত বড় কিতাব বাহিনীছে মোরব্বাজা ইসলামিক ব্যাংক তার হুকুম পরিষ্কার লিখছে বর্তমান বিশ্বে ইসলামিক ব্যাংক একটাও নেই এটা আমাদের বড় বড় আলেম বুজুগেরা গভীর বলে চিন্তা করলে বুঝেন কিন্তু চাকরি করলে মোটামুটি বেতন পাবো এই জন্য অনেক নাম করা এ ফান্ডে ভরিয়েছে এ ফান্ডে ভরি অগণিত ওলামায় কেরামকে ধোকা দিতে আছে। এটার মূল কারণ খুব বেমার আর ওলামাদের মতানৈক্য আর একটা কারণ যেটা আমার ক্ষুদ্র নগণ্য বুঝে আসতেছে মোহব্বত মাদারেস কর্মী সংগঠনের একটা বোর্ড ব্যাফাকুল মাদারেসের চেয়ারম্যান হজরত মোহতাম সাহেব দাম বরকাত মোহতাম সাহেবকে কেন চেয়ারম্যান করা হল আমাকে কেন করা হল না সুতরাং মোতামের সঙ্গে আমার দিন মিল হইতে পারে না কঠিন মজাহার দরকার এই জন্য বুজুর্গ আল্লাহদের সহবত এবং তাদের উপদেশকে সর্বান্তকরণে মেনে আমল করার চেষ্টা করা সাধনা করা আর আমরা চেষ্টা সাধনার নামে তো বুঝের থেকে খেলা তুমি বুজুর্গ বনে গেছ বরং খেলা অর্থ তোমাকে আমি রাস্তা দাঁড় করাইছি বাকি সামনে চলা তোমার কাম এরকম পাইয়ে আমরা ভিতরে ভিতরে বড় কিছু বণিদেশি বলি এটা তাকাবতটা হববে যাহের একটা অংশ আর যারা খাটি আল্লাহ তাদের অন্তরে একটা প্রশস্ত থাকে তারা দুঃখ ব্যাথা দিতে রাজি নয় এক গুজকে বলছেন সানি দম কেমরদা নে হে খোদা দিলে দুঃমন হাম না পথিক যারা তারা দুঃখা দিতে রাজি না দু রঞ্জিত মোকামি কি করে পৌঁছা তুমি বন্ধুর সঙ্গে জং করো যুদ্ধ করো बंदूर ही खिलाफ करो कहे मकान पोछा तुम्हारे सम्भव नई हूब्बे जाब् माल बद दिए आल्ला के आल्लास्ते महब्बत करब तरह को दूर कथा तर मन दुख पाय एम को सत्य कथाओ बोलो ना को सत्य कथा कारो पीछे बोला जेटा सामने को ले दुखित हवन एटार नाम गिब এখন কারো গিবত করা এরকম মজাই মনে করে এই জন্যই বন্ধু বান্ধবের সামনে আরেক বুজুগের নাম নিয়া বা নাম না নিয়া। ইসারা ইঙ্গিতে এইভাবে গি করা এটা একটা হবে জাহের রোগের ফল মুক্ত থাকা। আমি দেখছি আলহামদুল্লাংহরে এক লোকের বাইরে দাবাদ খেতে গেছিলাম রমজানে গত রমজানের আগের রমজানে সে লোক বহুত বড় ধোনি এই ইত্যাদির জন্য উনপঞ্চাশটা আইটেম জোগাড় করছে কত বড় ধোনি হুজুরের সামনে কোন আরেক ব্যক্তির নাম ধরে বিভিন্ন কথাবার্তা করতেছে যেটা অন্তর্ভুক্ত। আমি লক্ষ্য করছি যে হুজুর কি যে ব্যক্তি হুজুরের সঙ্গে দুশ্মনী রাখে বহুত নামোয়ার শখিয়ত তো কিছুক্ষণ সুদার ভার হুজুর বলেন মিয়া নিজের চিন্তায় নিজে কর কারো গীব শিবচের দরকার নেই রোজা রমজানের দিন নিজের ফিকির করার নিজের কেন সুন্দর করিবা এটা করিমত হুজুর সুন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ অপমান করে আমার মানিজ নষ্ট করে কথা বলে সেখানে এটাকে সম্পূর্ণ হজম করা তার প্রতিকারে না করা তার প্রতি রাগান্বিত না হওয়া এটা পজাম্বরীরাকে ইমানদার বানাইছেন মানা জাকের আহমতায় লেখছেন। এখানে একটা ঘটনা আছে ইহুদি সমাজে একজন বহুত বড় আলেম ছিল নাম তার আবদুল্লাহ আবনে শাহনা আবদুল্লাহ আবনে শাহনার নবী করিম সাল্লাহাম সাহাবাহামের সামনে মাঝে মাঝে করতেন একদিনের ঘটনা হুজুর সাল্লাহ নামাজ পড়ে মসজিদ হুজুরের সঙ্গে এমন সময় এক গ্রাম সর্দার দড়ি আসলো আশিকা হুজুর আমি আমার গ্রামের সর্দার আমার গ্রামবাসী আমাকে খুব মানে আমি তাদেরকে বলছিলাম ইসলাম কবুল কর আল্লাহর ফজলে অশান্তি চলে যাবে আলহামদুলিল্লাহ তারা সবাই মুসলমান হয়েছে কিন্তু এখন কারো ঘরে খাবার নাই দুর্ভিক্ষ মৌসুমি ফসল আসতে আরো মাসখানিক বাকি সবাই আমাকে দরল মিয়া তুমি কছো ইসলাম কবুল করলে অশান্তি থাকবো না ইসলাম তো কবুল করলাম ওই অশান্তি তো যায় না খাদ্যের অভাবের সবাই মরণাপন এখন কি করি আমি তাদেরকে বললাম তোমরা বসো আমি আল্লাহ রসুলের কাছের থেকে আসি দরিয়াছি হুজুরের কাছে হুজুর এখন তাদেরকে আমি কি বলবো হুজুর সাহামের হাজ আলীকে জিজ্ঞাসা করেন আলী বৈতুল মাল কিছু আছে হয়তো আলী ছিলেন তখন বৈতুল মালের ম্যানেজার হুজুরের যুগে একটা বৈতুল মাল করাও সে রাম কেউ কোন কোনোদিন কোনো মাল জমে নাই জমা করা হয় নাই হয়তো আলী বললেন যে হুজুর এক কফদ্যক নেই হুজুরের চেহারা মোবাইলকে চিন্তার রেখা ফুটিয়ে উঠল এমন যে অনেক দিন থেকে আশেপাশে আনা বোনা করে কেউ কয় না আসা হুজুর আমার একটা প্রস্তাব আছে আপনার যদি অনুমতি দেন আমি বলবো চিন্তা করবেন এটা মানা যায় কিনা হুজুর বললেন যে বলো কাজ হুজুর এ অভাবী লোক মুরুখ এর কোন কোনো ওয়াজের দ্বারা বস করন না এদের খানার ব্যবস্থা করতে হবে হুজুরের কাছে তো মাল নেই বতুর মালও খালি আমি কিছু খুরমা কেনার জন্য কিছু টাকা জোগাড় করছি এখন এটা যদি হুঁজুর আমার থেকে এখন নেন আর এদেরকে দেন আর সময় আমাকে খুরমা দিলে এই আমি এটা দিতে পারি তার নাম বয়ের সোলম আল্লাহর হাবিব বলেন বালাউ প্রস্তাব দাও কারণ হুজুর সালাম তার থেকে বত্রিশ হাতে দিয়ে দিলেন সহিত ভাগ করি ইনশাল্লাহ আগামী মৌসুমী ফলা আসা পর্যন্ত চলে যাবে এতে গেলে ঘটনা এখন যে তারিখে আবদুল্লাহ আব সাহানার খুরমা কথা তার তিন দিন আগে সে চলিয়া আসছি একদিন দুপুর বেলা করিম সাল সাহাবাহিক মলিন একজন আনসারী সাহাবির আনতে গলী তার জানা যা আসতেন এজন্য সবাই চিন্তিত বা মলিন চেহারা এ সময় আবদুল্লাহ আবনার সাহানা আইসা পুজো হুজুরের সামনে আইসেই পুজোর জামা বেড়ে গলার দিদি টানি তুলল এ ব্যাপার দেওয়া শুধু এটুকু করি কেন করে নেই পুজুর পাকের দাদার নাম দরি কয় কবে কেমনে আমি জানি আব্দুল মোতালেবের গুস্তির একটা বদব্যাস আছে এরা কেউ কিছু খাইলে দিতে চায় না আল্লাহর হবে এই আল্লাহর দুশন দুশন কলি কি এক্ষন তোর জিজ্ঞেকাটা দিম এ কই দিশের ধমক হুজুর তখন অমর মারাত্মক ভুল করেছো। করেছ ইনালে মা কিছু বলার অধিকার রাখে সে হয়তো একটু বেশি বলি ফেলছে আর কি এই মুহূর্তে যে কথাটা উপকারী ছিল আমার জন্য তার জন্য তুমি তা বলতে পারো নাই তুমি আমাকে বলতে পারত হুজুর কারে কিছু জানা থাকে দিবালা নেই কইতে পারত ভাইবে আরি একটু কড়া ভাবে লাগেনি সন্দুর বাবু তো এ কথা তারা এটা তার ন্যায্য পাওনা আরো ফাঁস পয়েন্ট বেশি দিবা এটা তোমার দুর্ব্যবহারের জরিমানা একে হুজুর হজরত অমরকে আদেশ দিয়ে দিলেন এই বেলা গরমের টাইম আশিমন খুরমা মাফাকে কি সোজা কথা আব্দুল্লাহ সাহানা কয় উমর কই যাইতেস ওরা তোমার ন্যায্য ভাওনা দিলাম আরো পাঁচ বেশি দিতে হুজুর বলছেন এটার জন্য যাইতেছি কম থাম তুমি চিনো আমি কে না তো আমি জানি তুমি একজন দুর্ব্যবহারকারী বেটার মনেতে এখনো রাগ আর শুনি না আমার নাম আবদুল্লাহ আপনার সালানা তখন চোখ সানা বড় হয়ে গেল আবদুল্লাহ আপনার সাহানা তা হা সে আবদুল্লাহ যে ইহুদি সমাজের বহুত বড় আলেম আল্লাহ রসুল তার আলেমের প্রশংসা করছেন সেই ও এই নাম আশ্চর্যের কথা আমি আল্লাহ রসুলের সঙ্গে আব্দুল আপনার সানার দোনো চোখে পানি আগ্রহ কণ্ঠে বলে ভাই অমর ইচ্ছে করি এই ব্যবহারটা করেছি এমন একটি ব্যবহারের জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম अल्लाह रसुलसूल चिंता दिए दीबें दुरव्यवहार सूझ पाबना तीन दिन आगे आसा गलम तरु किताब्लासूल चरित्र लक्ष्य करक्तिगत भावे दुनिया मानूष যে ব্যাপারকে হজম করতে পারে না দুনিয়ার কোন মানুষের গায়রতে রে হজম করা আল্লাহ রসুল সেখানে হজম কয়াটা স্বাভাবিক অবস্থায় বিরাজ করবে আমি এই কথাটা পরিষ্কার করার জন্য এমন একটা দুর্ব্যবহার করেছি আমি হুজুর শেয়ারে লক্ষ্য করেছি আমার জমির বলি দিচ্ছে এ নিয়ে নবী আজমান মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম ভাই অমর আমাকে হুজুরের দরবারে নিয়ে চলো আমি পড়ব সাহান মুসলমান হয়ে গেলেন শেখ জাকারিয়া মন্তব্য করেন দেখো যে সময় সেই দুর্গারটা করছিল হুজুরের পাকের পাশে তিরিশ জন সাহাবী বসা হুজুর একটু ইঙ্গিত দিলে এইভাবে এলমে নবী আখলাকে নবী যদি অর্জন করতে পারি তাহলে সমাজের জন্য আমরা আল্লাহ ফাদের কিছু করার আশা করতে পারি আল্লাহ আমাদেরকে আমাদের মুরব্বীর সৌবতা দোয়ার বর করতে दान दावाना चलिस मद्रसा मार्केट आठ हजार ही चट्ट फोन नम्बर शून्य एक आठ एक आठ सात एक शून्य पांच सात